যখন আমার ইমান ছিল না সাথে লিপ্ত বর্তমানে আমার পিতা মাতা ওই মহিলাকে বিবাহ করাতে কোনোভাবে রাজি নয় ইসলামের দৃষ্টিতে এখন আমার করণীয় কি এইসব ক্ষেত্রে করণীয় যেগুলো এগুলো এরকম ওয়াজ মা ফেলে পতোয়া মাসাইল না নিয়ে এগুলো যেখান থেকে ওলামাইকার কোরআনসূন্যিত্তিতে ফতোয়া দেন ওই সকল জায়গায় প্রশ্ন করে আপনি ফতোয় নিয়ে নেবেন কারণ এই এই বিষয়গুলো আপনার গোপনীয় বিষয় এইসব বিষয় হ্যাঁ সব ধরনের লোক থাকে প্রকাশ তো ঠিক ঠিক না আপনি জানা করেছেন এটার জন্য তবা করি প্রথম কথা হলো জানা করেছেন যেনা অবশ্যই এটা বড় ধরনের গুনাহের কাজ করেছেন আপনি বিবাহ করেন নাই আর তখন আপনার ইমান ছিল না মানে আপনি অমুসলিম ছিলেন কিনা এখন যদি অমুসলিম হন ইসলাম গ্রহণ করছেন আল্লাহ মাফ করে দিবেন আর ইসলাম গ্রহণ করছেন ওই জানা মহিলাকে বিবাহ করার আপনার দরকারটা কি এখন ইমানদার মেয়ে বিয়ে করবেন ওই জানা তো আর বিয়ে করার দরকার নেই